الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ام الله واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم اورثنا الكتاب الذي اصطفينا من عبادنا وقال تعالى ইমামা কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভার सम्मानित प्रधान अतिथि विशेष अतिथि सभापति सर्वप्रथम सुक्रिया ज्ञापन करी महान रब्बुल आल अमीन आलिसान दरबारे लक्ष कोटी शुक्र सूजु जिन हम दिवके दया मेहरबानी कर जितना पास जमाना एक खास मजलिसे आसार बसार तथा ओलाम आईम मतुल मसाहिद मजलिसे ब किसु समय तर सान्निध्यता अर्जन कर कौिक दान कर दिल के प्रथम शकुर आदाय करी कल मत शकुर आदाय करी आल्मदुल्ला मजलिस ओलामा कमाम मजलिस खास मजलिस आल्लाई कराम विशेष मकाम और मर्यादा रिखे दिन सबसे बड़ विषय हल तौह दिन सबसे बड़ विषय हल रिसाल दिन सबसे बड़ विषय हल आशीरा सब विषय ओलामा केक राम के आल्ला तला साक्षी बनिए ओलाम तरदा अतीब ते मर्दा अनेक ताहही विषय आल्लाह तलामा एक ग्राम के साक्षी बनिए जमन कुराने आल्लाह तलाद अल्लाहूल इला अल्लाह तलामार प्रमाण जमन हमें आल्लाह तला दीते আমার তাওহিদের সাক্ষ্য দান ফেরস্তাগণ এবং ওলামা কেরামগণ ওয়াহুল এখানে ফেরেস্তাদের পরে আল্লাহ তবারকাল আহলে এলমদের কথা উল্লেখ করেছেন তার মানে আল্লাহ তালার দিনের সবচেয়ে বড় বিষয় তাওহিদ এই তাওহিদের জন্য সাক্ষ্য আল্লাহ তবরকালা ওলামা একরামকে বানিয়েছেন এর তারা বোঝা যায় ওলামা একরামদের মাখা আমার মর্যাদা কত বড় নবুয়তের জন্য সাক্ষী বানিয়েছেন ওলামা এগ্রামকে যখন কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে নবী হিসেবে মানতে ছিল না তো আল্লাহ তালা বলে দিলেন এ নবী আপনি যে নবী বরহক নবী এই নবুয়তের জন্য সাক্ষ্য আমি আল্লাহ তালা এবং যারা আহলে কিতাব যাদের কিতাবের এলেম আছে তারা এটার জন্য সাক্ষী আল্লাহ তোলা দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে এরকম একটা খাস মজলিসে বোঝার এবং এই মজলিস থেকে সান্নিধ্যতা অর্জন করার তৌভিক দান করেছেন এটা মহৎ আল্লাহ তালার দয়ার মেহরবানি সারা কিছুই নেয় ওলামায়েরাম আই মাতুলা সাজিদ যাদেরকে আল্লাহ তালা ওলামায় কেরাম বানিয়েছেন আহিমাতুল মাসাজিদ বানিয়েছেন তারা তাদের নিজের যোগ্যতার বলে হইতে পারে না এটা আল্লাহ তালা স্বয়ং মনোনীত করেছেন আল্লাহ তালা যখন নবিরসুমগানকে মনোনীত করেন সিলেক্টেড করেন ততরূপ ওলামায় কেরামকেও আল্লাহ তালা মনোনীত করেন। ওরান থেকে তার প্রমাণ পাওয়া যায় আল্লাহ তালা বলেন সুম্মা কিতাব আল্লাহ আল্লাহ তালা বলেন আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে আমার কিতাব তথা পুরাণিকারিমের এলেনের জন্য আমি নির্বাচিত করি বাসায় সকলে বল আমায়াম হইতে পারে না সকলে আইমাতুল মাসাজিত হইতে পারে না এটা মহজ আল্লাহ তো আলার বাসাই এবং আল্লাহ তালার নির্বাচন এজন্য এটা বহুত বড় পদ ইমাম এটা বহুত বড় পদবি বহুত বড় পদ দিনের পদবি। আল্লাহ তালা ইব্রাহিম আল ইসলামকে তার কুরবানির বদল তার ত্যাগ এবং তিতিক্ষার কারণে আল্লাহ তালা বললেন ইমামা হে ইব্রাহিম আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানাবো এই আয়তের আগে অনেক কুরবানির কোথা গেছে ইব্রাহিম আলাহ ইসলামের অনেক পরীক্ষার কোথা গেছে ত্যাগ টিতিক্ষার কোথা গেছে আসলে ইমাম যারা হয় তাদেরকে অনেক কুর্বানি করতে হয় অনেক কিছু বিসর্জন দিতে হয় অনেক মেহনত করতে হয় অনেক ট্যাক্স ইতিকার শিকার হইতে হয় ভাই ইমাম মানে শুধু নামাজ পড়াইলাম শেষ তা নয় দিনের বহু বড় দায়িত্ব যায় দিনের নেতৃত্ব আল্লাহ তোমার তালা আমাদের হাতে দিয়েছে আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন ইন্নালা আম্বিয়া ওলামা একরামগণ হলেন নবীর রসুলগণের উত্তরাধিকার দেখেন একটু চিন্তা করে দেখি যে এই উত্তরাধিকার সূত্রেই দুনিয়ার যত মসজিদ আছে এই মসজিদ গুলোতে মেম্বার আছে মেহরাব আছে ওই মেম্বার আর মেহরাব গুলো পরিচালিত হয় ওলামা একরামের মাধ্যমে এতে কিসের কারণে ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এটা আল্লাহ রসুলের ঘটনা আল্লাহ রসুল যেমন মসজিদের নবমীতে মেহরা পরিচালনা করেছেন মেম্বার পরিচালনা করেছেন তথা দিনের নেতৃত্ব দিয়েছেন দত্রুপ ওলামা উত্তরাধিকার সূত্রে দুনিয়ার যত মসজিদ আছে মাসাজিদ আছে এগুলির তত্ত্বাবধনা এবং পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছে এজন্য দেখেন আল্লাহ আমাদেরকে কত বড় মর্যাদা দিয়েছে জুমাউদ্দিন যখন আমরা মেম্বারে বসি তখন দেখা যায় যে আমাদের কথা বলার সেখানে স্বাধীনতা থাকে কেউ কোনো কোথাও বলার অধিকার নেই ইমাম আলাহ সালাদা অলা কালামা ইমাম যখন বের হবে খুব জন্য এর ফলে কোন নামাজ চলবে না কোন কোথাও চলবে না কারো কোনো কথা চলবে না একমাত্র ব্লক থাকবে ইমামের জন্য এত বড় মর্যাদা আল্লাহ তারা ইমামদেরকে দিয়ে দেখেন ইমাম সাহেব যে উপরে বসে এই মেম্বার সাধারণত তিন সিঁড়িওয়ালা মেম্বার যেটা শুননা এই উঁচাতে বসে সাধারণ মুসল্লি থেকে একটু উঁচা আল্লাহ তার মর্যাদাকে এজন্য করে দায়িত্ব অনেক অনেক দায়িত্ব ভাই আমাদের আমরা যদি দায়িত্ব নিয়ে কাজ করি আমাদের কাজের কোন আল্লামা এখনো আবি স্বামীর মুসানিব যাকে আল্লামা স্বামী বলা হয় তিনি তার কিতাবের মধ্যে শুরুতেই উল্লেখ করেছেন আল আলা আলমু আমান দান করেছেন এই স্পন্দে আল্লাহ তালা আমানত হিসেবে দিয়েছেন আর আমানতের ব্যাপারে নির্দেশ হল আল্লাহর আং তুয়াবুলিয়া এই জন্য আমরা যারা আইমার মাসাদ আছি আমরা যারা ইমামগণ আছি আমরা যারা ওলামাই কেরাম আছি আমাদের একটা ওখ্য থাকা দরকার আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার যেই প্ল্যাটফর্মে থেকে আমরা দিনের নেতৃত্বের কাজগুলো আনন্দ নেবাই ওলামায় কেরাম দুনিয়ার দিক থেকে কমজোর হইতে পারে কিন্তু আল্লাহ তালার কাছে তার বহুত বড় মাতা আমার মর্যাদা সুরায় কষস একটা সুরা আসে পুরানে কারিগরি সুরায় ফস এই সুরায় কসসের ৫ নাম্বার আয় শুরুর দিকে আল্লাহ তালা বলেছেন যারা কমজোর যাদেরকে কমজোর তথ্য তাদেরকে আমি দয়া করব অনুপ্রদান করবো আজ ইমাম সাহেবদেরকে কমজোর মনে করা হয় ইমাম সাহেবের কিছু নাই ইমাম সাহেবের বাড়ি নাই ইমাম সাহেবের গাড়ি নাই ইমাম সাহেবের দুনিয়া নাই সম্পদ নাই ইমাম সাহেবকে তুচ্ছ মনে করা হয় কিন্তু আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা বলেন আজ জমিনে যাদেরকে কমজোর মনে করা হচ্ছে আমার সিদ্ধান্ত আমার ইচ্ছা যে তাদের প্রতি আমি দয়া অনুগ্রহ কর আল্লাহ তালা বলেন তাদেরকে আমি দিনের নেতৃত্ব দাঁড় আজ যে যত বড় কোথাও উঠে না গেল আজ মেম্বার আমাদের তত্ত্বাবধানে পরিচালিত হয় মেহরাব আমাদের তত্ত্বাবধানে পরিচালিত হয় নামাজটা কিন্তু এখন এমন হয়ে গেছে যে সব বিষয়ে আমাদের উপেক্ষা করা হয় শুধু নামাজের মেলে আমাদের কে করা হয় তা দিতে পারি এমন না যে আমরা সালাম বিরাইবসাল্লাহ রহমতুল্লাহ দায়িত্ব শেষ তা না এই সমাজে অনেক কিছু দেওয়ার মতো আছে আমাদের এই সমাজকে উপহার দেওয়ার মতো ভালো কিছু উপহার দেওয়ার মতো আমাদের গ্রাহিয়ালি হুমকার উপহার দেওয়ার মতো এরকম অনেক বিষয় আছে যেটা ইমামের দায়িত্বর মধ্যে পড়ে এই জন্য ভাই আগের আমার আগের আলোচক উনি বলে গেছেন যে শুধু এরকম ভাবে তারাকের ঘটুয়া আর নামাজের অজুগুচরের মশলা নিয়ে আমরা কেন থাকলে চলবে না এই পৃথিবীতে অনেক বিষয় আছে সেগুলি বিষয় নিয়ে মানুষকে আমাদের শবর দিতে হবে আমাদের দিন এটা পরিপূর্ণ দিন সম্পূর্ণ দিন এই দিনের মধ্যে অন্য কোনো দিন থেকে কোনো জিনিস দীক্ষা নেওয়া হয় নাই বিজাতিদের থেকে কোন জিনিস আমরা ভিক্ষা দিব না আমাদের দিন স্বয়ং সম্পূর্ণ দিন বিজাতিদের অনুসরণ নয় এই দিনের মধ্যে সবকিছু আছে আল্লাহ আছে এই সমাজ আমরা বলতে এই এজন্য আল্লাহ তালা কোরআনে বলছেন ইমামদের সম্পর্কে যে যারা অসহায় জমিনে যারা কম জোর তপ আমি তো তাদের তাদেরকে ইমাম বানাবো আল্লাহ এই জন্য ইমামদের জন্য আমি মনে করি এটা বহুত বড় একটা খুশখবরি সুসংবাদ এই জন্য আমরা যদি একটা প্ল্যাটফর্মে থেকে একটা ঐক্যের মধ্যে থেকে যদি কাজ করি আসলে যে কোনো কাজের জন্য একটা নেতৃত্ব লাগে একটা প্ল্যাটফর্ম একা একা কিছু করা যায় না আল্লাহ তালা বলেছেন যে তোমরা সমৃদ্ধভাবে আমার রশিকে কোরআনকে ধরো এবং দিনের কাজ করো সম্মিলিত ভাবে যদি ইমামরা কিছু করে তাহলে এর অনেক কিছুই করা হবে আমাদের সমাজ থেকে যে সমস্ত অশালীন কাজ আছে গর্বিত কাজ আছে এগুলি দূর করতে আমরা ইমামরা সহায়ক ভূমিকা আমরা রাখতে পারি এজন্য ইমাম আমরা যারা ওলামায়িকেরাম এখানে উপস্থিত হয়েছি নিজেদেরকে ছোট মনে করবো আল্লাহ সব কলাকার আমাদেরকে বহুত বড় মর্যাদা দিয়েছেন বহুত বড় সম্মান আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন এই সম্মান শুধু সম্মান মনে করলে হবে না যার যত বড় সম্মান তার তত বড় দায়িত্ব হবে প্রধানমন্ত্রী যেমন বিশাল বড় পথ সম্মান তার দায়িত্ব এবং তত বড় এই জন্য আমাদের দায়িত্ব যেহেতু বিশাল এই বিশাল দায়িত্ব আমরা স্পন্ধে নিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা ঢুকে এরকম ভাবে আমরা কাজ করতে চাই শুধু নামাজেরই মামত করব তা না দিনের প্রত্যেকটি কাজের ইমত আমরা করবো আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং এই মজলিশ থেকে উপকৃত হওয়ার এবং ওলাাইকে নামের সান্নিধ্যতা অর্জন করার দান করেন সকলে বলি আল্লাহ